অনাস ইবনু মালিক রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম খায়বার অভিযানে বের হয়েছিলেন সেখানে আমরা খুব ভোরে ফজরের সালাত আদায় করলাম অতপর নাবি সাল্লাহু আলি সাল্লাম সওয়ার হলেন আবু তাল্হা রাজিয়াল্লাহ ত আল্লাহ্ন সওয়ার হলেন আর আমি আবু তালহার পেছনে উপবিষ্ট ছিলাম নাবি সাল্লা আলাই্লাম তার সওয়ারিকে খাইবারের পথে চালিত করলেন আমার হাঁটু নাবি সাল্লাহ আলসালামের উরুতে লাগছিল অতপর নাবি সাল্ল্লা উলস্লামের উরু হতে ইজার সরে গেল এমনকি নবী সাল্লাহ সাল্লামের উরুর উজ্জ্বলতা যেন এখনও আমি দেখছি তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেন আল্লাহু আকবর খায়বার ধ্বংস হোক আমরা যখন কোন কওমের প্রাঙ্গণে অবতরণ করি তখন সতর্কীকৃতদের ভোর হবে কতই না মন্দ এ কথা তিনি তিনবার উচ্চারণ করলেন আনাজ রাজাল্লাহ তালাহনু বলেন খায়বারের অধিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিল তারা বলে উঠল মোহাম্মদ সাল্লা আব্দুল আজিজ রী বলেন আমাদের কোন কোন সাথী পূর্ণ বাহিনী সহ করেছেন পরে যুদ্ধের মাধ্যমে আমরা খায়বার জয় করলাম তখন বন্দুদের সমবেত করা হল দিহার আদেলা এসে বললেন হে আল্লাহ নবী বন্দুদের হতে আমাকে একটি দাসী দিন তিনি বললেন যাও তুমি একটি দাসী নিয়ে যাও তিনি সাফিয়া বিন্তু হুয়াই রদিয়ালাকে নিলেন তখন এক ব্যক্তি নবী এসে বলল ইয়া নু কুরাই অন্যতম তিনি তো একমাত্র আপনারই যোগ্য তিনি বললেন দিহিয়াকে শাফিয়া শাহ ডেকে আনো তিনি সাফিয়া শাহ উপস্থিত হলেন তখন নবী সাল্লাহু আলি সাল্লাম সাফিয়া রদিয়াল্লাহ তাল্নাকে দেখলেন। এবং দিহাকে বললেন তুমি বন্দীদের হতে অন্য একটি দাসী দেখে নাও রাবি বলেন নবী সাল্লাহ আলি সাল্লাম শাফিয়া রদিয়াল্লাহ তালাহাকে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন রাবি সাবিত রহমতুল্লা আলহি আবু হামজা আনাস রদিয়াল্লাহ তাল্লাহ্নকে জিজ্ঞাসা করলেন নবী সাল্লাহ সাল্লাম কি মোহর দিয়েছিলেন আনাস রাজ্লাহ তাল্লাহ্ন জবাব দিলেন তাকে আজাদ করাই তার মহর এর বিনিময় তিনি তাকে বিয়ে করেছেন অতপর পথে উম্মু সুলাইম রদিয়াল্লাহ তাল্লাহা শাফিয়া রাদিয়াল্লাহ তাল্নাকে সাজিয়ে রাতে আল্লাহ রসুল সাল্লাহ আলাহ সাল্লামের খিদমতে পেশ করলেন নাবী সাল্লাহ সাল্লাম বাসর যাপন করে ভোরে উঠলেন তিনি ঘোষণা দিলেন যার নিকট খাবার কিছু আছে সে যেন তা নিয়ে আসে এ বলে তিনি চামড়ার দস্তরখান বিছালেন কেউ খেজুর নিয়ে আসলো কেউ ঘি নিয়ে ঘি আনলো। আবদুল আজিজ রহমতুল্লা আলাহি বলেন আমার মনে হয় আনাস রাজ্লাহ তাল্লাহু ছাতুর কথাও উল্লেখ করেছেন অতপর তারা এসব মিশিয়ে খাবার তৈরি করলেন এই ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের ওয়ালিমাহ